بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد اعوذ بالله من الشيطان الرجيم ووطي الكتاب فطر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لي الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحساها ووجد ما عملو حاضرا ولا يظلم ربك أحدا سماني تو برادار الإسلام الله فكر بلعالمين رسمسته پرشان ساجي الله فكر بلعالمين پوروكالي پورتك بندار حشاب نبين صلاة والسلام نازل حقا مادر پیو نبي محمد و رسول الله صلى الله عليه وسلم جني اي قیامت ري دي باشي حشاب نکاشر پوری سرپوتهم بكتی جنت درجا گی نوک کر بین খোলার জন্য সুপারিশ করবেন তখন তার সুপারিশ গ্রহণ করা হবে এবং জানাতে বলা হয়েছে আল্লাহ পাকুল আলমিন যে পরকালের যে বিষয়গুলি কোরআনিকারি উল্লেখ করেছেন এবং রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেগুলি আপনাদের সামনে ধারাবাহিক আমি পেশ করার চেষ্টা করব পরকালের যেসব রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহাকাল এরশাদ করেছেন সুরাতুল হাকাই দিন তো মিনকুম খাফিয়া। সেই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদেরকে পেশ করা হবে তো রাজন আল্লাহ সামনে তোমাদেরকে পেশ করা হবে তহফা মিনকুম খাফিয়া তোমাদের পক্ষ থেকে কোন কিছু লুকিয়ে থাকবে না অর্থাৎ তোমাদের বিশ্বাস তোমাদের আমল তোমাদের পাপ তোমাদের অন্যায় কোন কিছু কে গোপন রাখতে পারবে না লুকিয়ে রাখতে পারবে আল্লাহ ফাকরাবুল আলমিন আরো ইরশাদ করেছেন সুরাতুল কাহাফি যে ওদিয়াল কিতাব সেই দিন কিতাব অর্থাৎ আমুলনামা রেখে দেওয়া হবে তাহলে আল্লাহ ফাকরাবুল সেই দিন আমুলনামা পেশ করবেন বান্দার সামনে ফাতার আল মুজর দেখবে যে তারা অত্যন্ত ভয়ে হবে যে আমাদের কি অবস্থা হবে কারণ আমরা তো ভালো কাজ করিনি খারাপ কাজ করেছি মুশফিকা মিম মাফি এবং সব কর্মলিপিতে যে লেখা রয়েছে এক একটি বিষয়ও ছাড়া হয়নি প্রত্যেকটি বিষয় তাতে লিপিবদ্ধ রয়েছে এই দেখে তারা মুশফিকোনা মিম্মাফি ওয়াকুন এবং তারা বলবে मा लिहालिपी सबकिछ के गणना सबकिछ लिपिबद्ध कर महानल्ला इर्शाद कर पापिष्टरा बोलने যে মা লেহা কিতাব এলা সহিরতালা কবি রতন ইা এই আমল নামা এই কর্মলিপি যে কেমন আশ্চর্য কর্মলিপি যে ছোট বড় কিছুই ছাড়েনি সব কিছুকে লিপিবদ্ধ করে রেখেছে ওয়াজাদু মা আমেলু হা আর যা কিছু পৃথিবীতে করেছিল সমস্ত কিছু সেখানে উপস্থিত পাবে এমন কিছু নেই যে যা করেছে অথচ সেটা ধরা পড়েনি ड है लिखे लोक बस नी कर आजकल पढ़ाशनार्थे स्कूल कलेज मद्रास सब जैसे एक भलो लिखल তার লেখার চাইতে কম তাকে তারপরে কোন কারণে তোমার রব কারো জুল করবেন না কোন রকমের আল্লাপা রব আলমিনের সামনে পেশ করা হবে আর একটি পেশ করার কথা আল্লাহাক কোরআনে কারি উল্লেখ করেছেন যে সেই দিন কেমতের দিনে কাফেরদেরকে দের কে অস্বীকারীদেরকে যেসব ইমানের পিলার উল্লেখ করছি সেসব যারা অস্বীকার করলো এবং তার জন্য কর্মতৎপর হলো না কাজ করল না বাস্তবায়ন করল না এদেরকে পেশ করা হবে আলহ্নার জাহান্নামের উপরে জাহান্নামে পেশ করা হবে জাহান্নামে তাদেরকে প্রবিষ্ট করানো হবে তো বলছিলাম যে আল্লাহ পাকবুল আলমিনের সামনে প্রত্যেক বান্দাকে পেশ করা হবে নবী করিম সাল্লা ইসাল্লামের একটি হাদিস রয়েছে যে মোমিন বান্দাকে পাক অত্যন্ত নিকটবর্তীবর্তী তাকে স্বীকার করাবেন আমেলা ওয়া কাজা ফি কাজা ওয়া কাজা তুমি এই কাজগুলি করেছো এই আমলগুলি গুলি করেছ এই পাপ করেছো অমুক দিনে অমুক দিনে অমুক সময়ে সব স্বীকার করবে অস্বীকার করার কিছু যেতে হবে যখন সে নিরাশ হয়ে যাবে আল্লাহ বলবেন দেখো তুমি শান্ত হও এটা তোমার সামনে পেশ করা হলো তোমাকে স্বীকার করানোর জন্য তুমি তোমার পঞ্চাশ বছর ষাট বছরের জীবনে এতগুলি অপরাধ করেছো আমি পৃথিবীতে তোমার এই দোষ ত্রুটি কে আমি গোপন রেখেছিলাম আর আজকে তোমাকে আমি মাফ করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ ফাকরবুল্লা আলমিন সেদিন এভাবে মমিনের গোনা খাতা মাফ করে দিবেন যদিও রেকর্ড করা আছে আর আল্লাহ ফাকর্ব আলামিন হিসাব নেবেন এই কথাও করান এখানে উল্লেখ করেছেন একাধিক আয়াতে সুরায় গাছিয়াতে মহান আল্লাহ আল্লাহাদ করেছেন ইন্না ইন্না তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে নিশ্চয় এলাইনা ইয়া বাহম সমস্ত মানুষকে আমার কাছে প্রত্যাবর্তন করে আসতে হবে তাহলে আল্লাহর কাছে যেতেই হবে আপনি এ কথা কখনো ভাববেন না যে আমি মরে গেলাম সরে গেলাম পচে গেলাম আর আবার কি আল্লাহর কাছে ফিরে যেতেই হবে দেখেন মানুষ তৈরি দুটো বিষয়ের সমষ্টি নিয়ে এক হচ্ছে তার দেহ বডি দেহ দেহ মাটিতে যাবে সরে যাবে পচে যাবে কিন্তু এই দেহর খাঁচা থেকে যে আত্মা রুহ বেরিয়ে চলে গেছে তা গেছে কোথায় এ রুহ কোথায় আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে হইলে আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের উচ্চ স্থান এলিনে রয়েছে মহান আল্লাহ আরো এরশাদ করেছেন আফা হাসেব তোমরা কি এই ধারণাই রাখো তোমরা কি এই রকমই চিন্তা ভাবনা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থকরা আল্লাহুল আলমিন তিনি মালিক তিনি সত্য মুত অবশ্যই তিনি মহান তার কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেনি ওমা খালাকাল আল্লাহ পাক আসমান জমিনকে শুধু खेला धुलर उबुल आलमी हिसाब ने बोल इलाइना तेजी फिर आसते तरफ हिसाब नवा আমার দায়িত্ব আমার দায়িত্ব আমি তাদের হিসাব নেব তাহলে আল্লাহাকের দরবারে হিসাব হবে এই হিসাব সম্পর্কে কোরআনে করিমে আরো বলা হয়েছে আল্লাহ রব আলমিন কাল কিয়ামতে কর্মলিপি আমল হাতে দেবেন কারো ডান হাতে আসবে কারো বাম হাতে আসবে নবী করিম সাল্লাহামের সহিদে রয়েছে ও আখের জন কেউ ডান হাতে পাবে ডান হাতে সামনের দিক থেকে পাবে আর কেউ বাম হাতে পাবে পেছন দিক থেকে পাবে পেছন দিক থেকে পাবে সামনের দিক থেকে যদি কেউ আপনার সামনে কোনো কিছু পরিবেশন করে আর ডান হাতে যদি দেয় কত ভালো জিনিস সৎকর্মশীল যারা হবে তাদেরকে আমল নামা নেকির কর্মলিপি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে डान हाथे सामने दिखा सब पक्षान पार जर जहां तमाम जर वाम हाथी देवा तो रबुल आलमी देवें कारो अन्न आयाते रहे থেকে আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য পরকালে আমাদের হিসাবকে সহজ করে দেন জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য কিতাব কিতাবুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্রি মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা देख सत्योचन शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा जान शेषे जा प्रदान जीवन सफलता कीम पालन कर जिलतार्जाएल पर এই পরকালের হিসাব সম্পর্কে পরকালে হিসাব হবে আল্লাহাক রব্বুল হিসাবের কথা উল্লেখ করেছেন কোরআন এ করিমে একাধিক আয়তে আল্লাহাক এ আয়াতে বলছেন যে যাদের ডান হাতে কর্মলিপি দেওয়া হবে তাদের হিসাব সহজাবা তাদের হিসাব সহজ হবে পক্ষান্তরে যদি বাম হাতে আমল আসে তাদের শক্ত হিসাব হবে এই শক্ত হিসাব সম্পর্কে আর হালকা হিসাব সম্পর্কে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিয়ে রয়েছে মা আয়সর আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ বললেন মানুকে হিসাবে যার পাই পাই করে হিসাব না হবে এক একটি করে খচিয়ে খেয়ে হিসাব নেওয়া হবে অজেবা তাকে অবশ্যই আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে সে জাহান নামে যাবেই যাবে যদি আল্লাহ আল্লাহাকে ধরেন এক একটি করে হিসাব নেন তাহলে অবশ্যই তার শাস্তি হবে আসার আল্লাহ তালা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন মহিলাদের মধ্যে আল্লাহর আলম তাকে স্মৃতিশক্তিও দান করেছিলেন আর জ্ঞান ও দান করেছিলেন দিনের বললেন আলাই সাল আল্লাহ কি বলেননি কারিমে সহজ হিসাব ভাবে বলা হয়েছে তাহলে বলছেন যে হিসাব নিলেই আল্লাহ শাস্তি দেবেন সহজ হিসাব কি করে হইলো কোরআনের আয়াতের সাথে যেন আপনার কথার দ্বন্দ্ব হচ্ছে না এই প্রশ্ন করলেন আয়সারাজি আল্লাহ তালা আনাহা এর অর্থ হচ্ছে আল আরজু আমল পেশ করা তার সামনে সে রেকর্ড কে পেশ করা হবে যে রেকর্ড পৃথিবীতে কিরামান কাতেবিন সম্মানিত ফেরিস্তাগন দুই দিকে বসে আছেন ডানে একজন নেক আমল লিখছেন বামে একজন প্রত্যেক মানুষের বসে আছেন যিনি গুণা লিখছেন এমন কোনো কথা বলছেন না কোনো আমল করছেন না ইহা রাকিব সবকিছু রেকর্ড হচ্ছে তো এই যে রেকর্ড হচ্ছে আল্লাহ ফকরবুল আলমিনের পক্ষ থেকে ফেরিস তাদের এই রেকর্ড সেই দিন ডানহাতে দেওয়া পেশ করা হবে তাদের হিসাব সহজ মানে শুধু পেশ করা হবে আর তাদেরকে শাস্তি দেওয়া হবে না পক্ষান্তরে কাফের অস্বীকারী কপট বহুত্ববাদী এবং যারা কোন ভ্রুক্ষেপই করল না দিনের ধর্মের ভ্রক্ষেপ করল না আল্লাপাকের এবাদত বন্দীর কোনো দিন করল না যে রসুল উল্লাহ সাল্লাহাম আমাদের জন্য আদর্শ মানুষ হিসাবে প্রেরিত হয়েছেন ভ্রূক্ষেপ করল না পরোয়া করল না পরকালের কোনদিন তার চিন্তা আসলো না দুনিয়ার চিন্তা অনেক ব্যস্ত করেছে তাকে রুজির চিন্তা তাকে ব্যস্ত করেছে পারিবারিক চিন্তা তাকে বিচলিত করে দিয়েছে ছেলে মেয়েদের লেখাপড়া চিন্তা খুব বেশি করেছে সব কিছুই দুনিয়ার করেছে কিন্তু পরকালে চিন্তা কখনো করেনি তা আপনি কি মনে করেন যে শুধু নামটা যদি মমিন মুসলিমের নিয়ে নেয় তাহলে কি পার পেয়ে যাবে না কখনো না তাই নবী করিম সাল বলছেন যে অমান্যকে শাফিল হিসাব যার পাই পাই করে হিসাব না হবে অবশ্যই সে ধ্বংস হবে এবং তাকে জাব দেওয়া হবে তো আল্লাহ পাকবুল আলমিন বান্দার সেই হিসাব নেবেন এবং এই কোটি কোটি অসংখ্য মানুষের হিসাব নিতে আল্লাহ ফাকর্বুল আলমিনকে সময় লাগবে না ইন আল্লাহ আল্লাহ একাধিক জায়গায় বলেছেন আল্লাহ ফাকর্ব আলমিন দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহাক দ্রুত হিসাব নেবেন এই হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দাঁড়ি পাল্লা কিয়ামতের মাঠে কায়েম করবেন দাঁড়ি পাল্লা কায়েম করা হবে সেটি হচ্ছে পরকালের প্রতি একটি স্তর। মনে রাখবেন যে পরকাল সম্পর্কে সম্পর্কে যতগুলি স্তরের কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বাস করতে হবে আপনি যদি কোনো একটি পার্টকে বিশ্বাস করেন আর একটি অস্বীকার করেন একটি অংশকে আপনি জানলেন এবং বিশ্বাস করলেন আর বাকি কোনো একটি অংশ অথবা একাধিক অংশকে আপনি বিশ্বাস করলেন না বা সন্দেহ করলেন তাহলে আপনি মমিন হতে পারবেন না আপনি পুফুরিতে নিমজ্জিত হবেন সুতরাং প্রথম সঠিক জ্ঞান হাসিল করতে হবে আখেরাত সম্পর্কে যেমন আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আখেরাতের প্রত্যেকটি স্তর সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আর সঠিক জ্ঞানের ভিত্তিতে সঠিক বিশ্বাস করতে হবে ভ্রান্ত বিশ্বাস নয় যে সেই দিন বড়োদেরও চলবে সেই দিন বুজুগানের দিনেরও চলবে আর তার যদি অনুসারী হয়ে থাকি ভক্ত হয়ে থাকি তো তিনি আমাকে কি আর একা ছেড়ে যাবেন তিনি আমাকে সাথে নিয়ে যাবেন আমার কোনো চিন্তা নেই তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন কথা মনে করবেন না যেমন খ্রিস্টানদের ভ্রান্ত রয়েছে। আমরা যা কিছু পাপ করব করব না সমস্ত পাপের মুক্তিপণ হিসাবে ইসা আল ইসাল্লাম নাকি প্রাণ দিয়ে দিয়েছেন সুলিতে চেপে সুতরাং খ্রিস্টান জগতের জন্য যে কোনো পাপ করলে কোনো অসুবিধা নেই কারণ আগে থেকে মুক্তিপণ দিয়ে দিয়েছেন তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এইসব সব ভ্রান্ত আঁকিয়ে যদি থাকে তো মানব জাতির কোনোদিন সংস্কার হইতে পারে এইসব ভ্রান্ত বিশ্বাস যদি থাকে তাহলে কারো সংশোধন হইতে পারে এইরকম যদি অবস্থাই থাকে যে অসুবিধা নেই আমাদের পাপ ওয়ান্নায় যা কিছু জুল মত্যাচার করব তার মুক্তিপণ হিসাবে আল্লাহ পাক আগে গ্রহণ করেছি ঈসা আলি সাল্লাম প্রাণ দিয়ে সুলিতে চড়ে গেছেন তাহলে কি সেই জাতি কোনো দিন সৎ হইতে পারে সেই জাতি কোনোদিন জুল মত্যাচার ছাড়তে পারে জুল মত্যাচার করবে যেখানে যা ইচ্ছা করার করবে আর ভাবে তার এই ভ্রান্ত ধর্মীয় চেতনা রয়েছে যে অসুবিধা না আমি যা কিছুই করি না কেন অগ্রিম এর মুক্তিপণ হিসাবে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমার কোনো চিন্তা নেই না মনে রাখবেন যে আপনার আমার প্রত্যেক কাজের হিসাব হবে আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিনের দরবারে এবং এই হিসাব হয়ে যে ডান হাতে আর বাম হাতে আমল আসবে এই সম্পর্কে ওই আয়াতগুলি আপনাদেরকে শোনায় মহান আল্লাহ রব্বুল আলামিন সোরে হাক আতের করেছেন যদি একটা সার্টিফিকেট পান স্কুলের সার্টিফিকেট মাদ্রাসার সার্টিফিকেট কলেজ ইউনিভার্সিটি সার্টিফিকেট পেয়েছেন আর আপনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন অনেকে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন অনেকে ফেল করেনি শুধু পাস করেছেন খুশির শেষ নাই পাস করেছি খুশির শেষ নাই পাশ করেছি এত খুশি যদি আপনি এই পার্থিব জগতের একটা পেপারের জন্য একটা সার্টিফিকেটের জন্য হন তাহলে পরকালে কত খুশি হবে যেই দিন অসংখ্য মানুষ জাহান নামের ইন্ধন হবে ফেল করে আল্লাহ ফাকরবোলাম তাই বলছেন যে যার ডান হাতে কর্মলিপি দেওয়া হবে সেই ব্যক্তি খুশির সাথে বলবে হা ওম ও কিতাব ইয়া হা ওম মানে নেও ইকরা এবং আমার এই কর্মলিপি পড়ে দেখো আমার এই আমল পড়ে দেখো কত সুন্দর দেখো রেকর্ড আমার আমার রেজাল্ট দেখো কত সুন্দর এমনি জানান হেসাব ইয়ে আমার দৃঢ় বিশ্বাস ছিল এখানে জন মানে দৃঢ় বিশ্বাস রয়েছে কোরআনে কারিমের ভাষায় বা আরবি ভাষায় জান মানে কখনো সন্দেহ বিষয়ে বলা হয় আর কখনও ইয়কিন বা নিশ্চিত বিষয় সম্পর্কে বলা হয় আমি সৎকর্ম করেছি আল্লাপাক আমাকে উত্তম প্রতিদান দেবেন এমনি জানানো আন্নি মোলাকিন হিসাবিয়া আল্লাহ পাক বলছেন ফাহুফি এই সাথে রাগ দিয়া সুতরাং এই ধরনের ব্যক্তি যারা যারা ডানপন্থী ডান আমল না পেয়েছি তারা জীবন যাপন করবে সন্তোষজনক নিজের নাগালি হবে ফি জান্নাতিন আলিয়া কুতু ফুহা দানিয়া আল্লাহ ফকরাবুল আলমিনের পক্ষতে ঘোষণা হবে কুলু অসরি আমি মিল খালিয়া তোমরা খাও তোমরা পান করো পানাহার করো করে তৃপ্তির সাথে পানাহার করতে থাকো কোন রকমের সেই পানাহারে কষ্ট নেই তৃপ্তির সাথে পানাহার করতে থাকো ও আমা কিতা বাহুবে সেমালিহি পক্ষান তোরে যার বাম হাতে আমল নামা দেওয়া হবে এই সুরাই হাক্কায় বাম হাতের কথা আল্লাহ ফাকর্বুল উল্লেখ করেছেন আর একটি আমার সুরাই মহান আল্লাহ বলেছেন পিছন দিক থেকে দেওয়া হবে দুটোর সমন্বয় সমন্বয় হচ্ছে যে পাপিষ্টদেরকে বাম হাতেও দেওয়া হবে এবং পিছন দিক থেকে দেওয়া হবে ওতিহ বেশি মালি ফয়া কু লাই তান ও তা কিতা বিয়া হাই সর্বনাশ লাম ও তা কিতাব ইয়া এই কর্মলপি যদি আমাকে না দেওয়া হইতো এই আমলনামা যদি আমার হাতে না পড়তো ছেলেদের সে পেপার দেখবে না আর যদি হাতে পড়ে ছেড়ে ফেলে দিবে। কিন্তু সেই দিন কিয়ামতের দিনে ছেড়ে ফেলে কি আর উপায় আছে আপনি দুনিয়া সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিলেন ফেল ফেল সেই জন্য ফেলে দিলেন কি আপনার কি করবে কিন্তু সেই দিন কি আপনার উপায় আছে ছিঁড়েই ফেলে দেন কোথায় যাবেন আপনি আল্লাহ তাহলে যদি এম নামা হাতে না আসতো ওলাম আদরে মা আর যদি জানতে না পারতাম আল্লাহ না উঠাইতেন যে হিসাব আমার কি আমি যদি ও গেছিলাম ওখানে থেকে যেতাম আত্মা শরীরে দিয়ে এখানে যদি না আনা হইতো আমার এত জমি জায়গায় কাজে আসলো না কোনো কিছুই কাজে আসলো না হালাকানী সুলতানি আমার প্রভাব ছিল আমার যে ক্ষমতা ছিল নেতৃত্ব ছিল তাও সর্বনাশ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কোনো কাজে আসলো না আল্লাহের পক্ষ থেকে হুকুম হবে বন্দি করো একে সুমাল জাহিম আসলু অতপার একে জাহান্নামে প্রবিষ্ট করো জাহান্নামে দাখিল করে দাও ইন্নিল আজিম কারণ এ মহান আল্লাহর প্রতি বিশ্বাস করতো না ওাল তামিল মিসকিন আর गरीब दर की अभावी दर कीन्न दान उत्साहित करतोलिया जहां निक्षेप कर बाम हाथी जर कर्मलिपि फरबुल आलमी जान के डान हाथ नामा दान कर आल्लाकरबुल आलमीन जान के पापिष्ट संसर्ग थके दुनिया रखेंकाले बाचिए रखें আল্লাহাম মের কে যেন জন্নতুল ফির দোষ দান করেন নবী করিমসলাম শফাত দান করেন ওসলিলবা মহমদ ওয়ালা ওসাহব আজমাই আপনার আপনার করতে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক महा সমাজের মধ্যে আল্লাহ সুখানকে রাখবেনি কোরআন শুধুমাত্র মনিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন চাই আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়